সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে মোমিনের আখলাক নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিনয় ও কোমলতা একজন মানুষের অন্যতম উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য যা তাকে ও আখিরাত উভয় জাহানে মর্যাদার উচ্চাসনে সমাসীন করতে সহায়তা করে যে ব্যক্তি যত বেশি বিনয় ও কোমল হবে ইহুকাল ও পরকালে সে তত বেশি মর্যাদা লাভ করবে কেননা আমাদের মহান প্রতিপালক হচ্ছেন কোমল আর তিনি কোমলতাকে পছন্দ করেন সহিদে বর্ণিত হয়েছে মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ বলেছেন নিশ্চয় তিনি পছন্দ করেন এবং তিনি কোমলতার কারণে খাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ আলী সাল্লাম বলেছেন তাকে আর বা নম্রতা থেকে আখিরাতের বিরাট কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে রাসুল সাল আলি সাল্লাম আরো বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে নম্রতার মত নিয়ামত দান করেন কোন গ্রীপবাসী নম্রতা পরিহার করলে তারা কেবল কল্যাণ থেকেই বঞ্চিত হয় সুনান অপরে খাদিস বর্ণিত হয়েছে কার জন্য জাহানামকে হাম প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত নম্র ও কোমল প্রিয় উপস্থিতি আজ যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি কয়েকজন মানুষের মাঝে এই নম্রতা ও কোমলতার আচরণ পরিলক্ষিত হয় কয়জনকে আপন অবস্থানে বিনয়ী দেখা যায় অনেকেরই অবস্থা হলো এমন যে তারা নিজেদের অধীনস্থদের সাথে অসহায় দুর্বল প্রকৃতির লোকদের সাথে অকারণেই কঠোরতা করে সামান্য ব্যাপার নিয়েই অন্যের উপর চড়ামাজাজ দেখায় অদ্যত্তপূর্ণ আচরণ করে দুচার টাকা নিয়েও খেটে খাওয়া ক্লান্ত পরিশ্রান্ত মানুষদের সাথে ঝগড়া শুরু করে এমনকি তাদেরকে মারার জন্য উদ্যত হয় আসলে এটাই কি তাদের সাথে করণীয় তারা কি এমন ব্যবহারই পাওয়ার যোগ্য যেখানে প্রয়োজন ছিল তাদের কষ্টের কথা ভেবে অভাবগ্রস্ততার কথা চিন্তা করে কিছু টাকা আরও বাড়িয়ে দেয়া কিংবা তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা সেখানে দেখা যায় নিজের প্রভাব দেখানোর জন্য অশ্রাব্য গালিগালাজ করতে থাকে ধমকের সাথে হুকুম জাহির করে সমাজে আজ প্রত্যেকে নিজের পদ পদবীর প্রভাব খাটাতে চায় সহজভাবে কোনো কাজ সম্পাদন করতে চায় না সামান্য উপকার এমনকি নিজের ছাড়া অন্যদের প্রতি তারা বিন্দু মাত্রতা দেখায় না সর্বদা অন্যদের ফাসানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকে সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলিম ইরশাদ করেছেন আল্লাহ এবং তাদের প্রতি কঠোর আচরণ করে তুমি তার প্রতি কঠোর হও আর যে আমার উম্মতের কোন রূপ কর্তৃত্ব লাভ করে এবং তাদের প্রতি নম্র আচরণ করে তুমি তার প্রতি সদয় হও আরো আশ্চর্যজনক অবস্থা হলো কেউ কোন ভালো কাজ করছে তো সেটা কেউ অনেকে সহ্য করতে পারে না বরং তার মানহানি করতে মিথ্যাচার করতে থাকে এসব এসব কেন কেন হচ্ছে হচ্ছে করা এর কারণ বিনয়ের নম্রতা ও নিজেকেই বড় কিছু মনে করার কারণে এমন হচ্ছে আজ রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন হাঁটা চলার মাঝেও কত মানুষ দাম্ভিকতা দেখাচ্ছে অন্যকে তুচ্ছ জ্ঞান করছে অযথা কাউকে ছোট করে কথা বলছে অনুগত বান্দাদের স্বভাব হল তারা হবে বিনয়া সালামা রাহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে ভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনি আল্লাহর জন্য অন্যের সাথে বিনয় ও কমলতার পরিচয় দিন মুসলিম করেছেন ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হবে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন পরিশেষ একটি বিষয় আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে কিভাবে আমরা প্রত্যেক কাজে বিনয় ও কোমলতা প্রদর্শন করব। আমাদের তোমরা কি তারা বলল হে আবু মুহাম্মদ আপনি বলুন তিনি বললেন বিনয় হচ্ছে প্রত্যেক বিষয়কে তার আপন স্থানে রাখা যেমন কঠোরতাকে তার আপন স্থানে রাখা নম্রতাকে তার আপন স্থানে রাখা তরবারিকে তার আপন স্থানে রাখা রাখা কে কথায় প্রতিটি বস্তুকে তার স্থানে রাখাকেই বিনয় বা কোমলতা বলা হয় সুতরাং নামাজকে তার স্থানে রাখার নাম কোমলতা রোজাকে তার স্থানে রাখার নাম কোমলতা হজকে তার স্থানে রাখার নাম কোমলতা জাকাতকে তার স্থানে রাখার নাম কোমলতা ঠিক তেমনি জিহাদ ওই হল কোমলতা করতে হবে যেভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন আর সেভাবে করলেই তা হবে ওই ক্ষেত্রে বিনয় ও কোমলতার পরিচয় আল্লাহ সব তা আদা আমাদেরকে বিনয় कोमलतार सठिक अर्थ बुझेल करफिक दान कर आलईना